সেটা নিয়ে বিতর্ক করবো এটাই কি ইনসাফ এটাই কি দিনের দাবি এই মুহূর্তে এটাই কি আমাদের সবচেয়ে দরকারি কাজ হাসরের ময়দানে আমাদের প্রতিপালকের সামনে আমরা কি জবাব দিব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 উম্মাহ কেউ এই দ্বন্দ্বে ব্যস্ত রাখতে যথেষ্ট মেহনত করেন দিন রাত ২৪ ঘণ্টা একই দিনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছেন নামাজে আমিন জোরে হবে নাকি আসতে হাত উপরে বাঁধা হবে নাকি নিচে রাফুল ইয়েদেন করা যাবে কি যাবে না এ ধরনের নানা ফুরোয়াই বা শাখা প্রশাখাগত বিষয় নিয়েই আমরা ঝগড়া করি একেই আমরা হকবাতিলের বাতিলের মাপ কাঠি বানিয়ে নিয়েছি এই এখতেলাফের কারণেই একে অপরকে ফাসিক গোমরা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 তা কি এসব এখতেলাফ এসব ঝগড়া উপকার হয়তো ইজতেহাদি নয়তো ইখতেলাফে তান মানে দুটোই যে যেকোনো একটাই করা যায় অথচ আজ আমরা দুটো মাঝে টক্কর লাগাচ্ছি আর ইজতেহাদি হলে দেখা যাবে এসব আমলের পিছনে কোনো না কোনো সাহাবির আমল আছে মত আছে মোট কথা এগুলো সবই জায়স পদ্ধতি সুতরাং ঝগড়ার কিছু নেই অথচ এসব নিয়ে দিনের পর দিন কথা বলে যাওয়া গরম করা। ওয়াজের মাঠ গরম করা একে অন্যকে গোমরা এমনকি কাফির ঘোষণা করা এসব নিয়েই আমরা পরে আছি গোটা মুসলিম বিশ্ব কাফেরদের দ্বারা আক্রান্ত জ্বলছে আরাকান কাশ্মীর সিরিয়া আফগানিস্তান ফিলিস্তিন ইয়েমেন সোমালিয়া মালি চেচনিয়া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 কাফিরদের প্রতি যে বিদ্বেষ ব্যয় হবার কথা ছিল এসকল ফুরুয়াই মত পার্থক্যকে কেন্দ্র করে তা আজ নিজ ভাইদের প্রতি ব্যবহার করা হচ্ছে আজ কথা ছিল যারা তাওহাইদের শত্রু তারা আমার শত্রু যারা উম্মার শত্রু তারা আমার শত্রু যারা তাওহাইদের বন্ধু তারাও আমার বন্ধু যারা আল্লা রাইন পরিবর্তন করে তারা আমার শত্রু যারা মুসলিম ভূমিকে ভারত ও আমেরিকার কাছে বিক্রি করে দেয় তারা আমার শত্রু ইসলামের শত্রু তাদের সাথে কঠোরতা হবে শত্রুতা হবে না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 বিপদ দেখে শেখে আপনারা আল বারা মিল্লাত ইব্রাহিম শির বেদাৎ নিয়ে নিজে জানুন অন্নকে দাওয়াত দিন মনে রাখুন আপনার সময় আপনার শ্রম আপনার কাজ আপনি কিভাবে কাটালেন এসবের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে নিজেদের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করে তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন বরং তাহাইদের পতাকাবাহী সেসব অল্প আলিমদের অনুসরণ করুন যারা এই মৌলিক ভিত্তিতে উম্মাহকে সাথে নিয়ে চলে नीज भायर प्रती, दिल होन, शमय, दामी। जाते भाइयाराधान हन निज दायित्व नहीं आल्ला सामने दाड़ान कथा भेबे तब कि सबाई के सठीक बुजदान कर इल्ला